حديث نمبر جمه التور عن عبدالله بن عمر رضي الله عنهما أن رسول الله صلى الله عليه وسلم قال المسلم أخ المسلم لا يظلمه ولا يسلمه ومن كان في حاجة أخيه كان الله في حاجته اك جن مسلم بكتي انو اريك جن مسلم بكتير بروتي ظلم كرا আবদুল্লাহ বিন আমর রদ্লাহ আনহুমা হতে বর্ণিত তিনি বলেন যে নিশ্চয় আল্লাহর রসুল সাল্লাহ আলিহাসাল্লাম বলেছেন একজন মুসলিম ব্যক্তি অন্য আরেকজন মুসলিম ব্যক্তির ভাই সুতরাং সে তার প্রতি অত্যাচার করবে না এবং তাকে অত্যাচারীর হাতে ছেড়েও দেবে না এবং যে ব্যক্তি তার ভাইয়ের অভাব মেটাবে সেই ব্যক্তির অভাব আল্লাহ মেটাবেন শাহেহ বুখারি হাদিস নম্বর ছ হাজার নয়শো একান্ন এবং শাহেহ মুসলিম হাইফেন বন্ধনীর মধ্যে দু হাজার পাঁচশো আশি শব্দগুলি শাহেহ বুখারি থেকে নেওয়া হয়েছে এই হাদিস বর্ণনাকারী সাহাবির পরিচয় পূর্বে ২২ নম্বর হাদিসে উল্লেখ করা হয়েছে এই হাদিস হতে শিক্ষণীয় বিষয় এক এই হাদিসটির দ্বারা প্রমাণিত হয় যে একজন মুসলিম ব্যক্তির জন্য অন্য আরেকজন মুসলিম ব্যক্তির প্রতি অত্যাচার বা জুলম করা হারাম এবং অবৈধ অনুরূপভাবে কোনো মুসলিম ব্যক্তিকে কোনো অত্যাচারীর হাতে তার প্রতি অত্যাচার করার জন্য ছেড়ে দেওয়াও যা এজ নয় তাই তাকে অত্যাচারীর অত্যাচার হতে রক্ষা করা এবং তার সাহায্য করা অজীব এবং অপরিহার্য দুই সাধ্য অনুযায়ী মানুষের সহযোগিতা করার প্রতি এই হাদিসটি উৎসাহ প্রদান করে সুতরাং কোনো ব্যক্তি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কায় পড়লে তার প্রয়োজন পূরণ করে তাকে ক্ষতিগ্রস্ত হওয়া থেকে রক্ষা করা মুসলিমগণের প্রতি অজীব তিন এই হাদিসটির দ্বারা প্রমাণিত হয় বা বোঝা যায় যে মুসলিমগণের অন্তরকে আনন্দিত করার কাজটিকে আল্লাহ পছন্দ করেন এবং তাদেরকে দুঃখ বা কষ্ট দেওয়ার কাজটিকে আল্লাহ ঘৃণা করেন তাই মুসলিমগণের কাজ হল এই যে তারা যেন মুসলিমগণকে আনন্দিত রাখার চেষ্টা করে এবং তাদেরকে দুঃখিত করার চেষ্টা না করে